أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين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 إن الحمد لله نحمده ونستعينه ونستغفعه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهدي إله فلا مطل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا, لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاتل ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة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 وكل محدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا فَأَنعَذُ اللهَ وَجْتَنِبُ الطَّاغُوتَ وَقَالَ تَبَارَكَ وَتَعَالَى فِي سُورَةٍ أُخْرَى الْيَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ প্রশংসা আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ ন্যায়ামত ইমান ইসলামের ন্যামত দান করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন অলসভান অভাবতারা আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আজকে আপনাদের সাথে সমাবেত হওয়ার সুযোগ করে দিয়েছে। দিয়েছেন অলসফলতা আনার কৃতজ্ঞতার পরে অতঃ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই আলোচনা সভায় যিনি সভাপতিত্ব করছেন বিশ্ববরণ্য বাগমি আগামী দিন বলার অপেক্ষা রাখে আমাদের অতি ঘনিষ্ঠ ব্যক্তি ফদিয়াতুর শেখ নজিয়াউর রহমানী হাফিদ আহ মান উপস্থিত রয়েছে যিনি কিছুক্ষণ আগে আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান ক্ঞ গর্ব বক্তব্য এদেশেই দীর্ঘদিন তিনি পড়ালেখার পরেও আবার দাবাদী কাজ করেছেন বর্তমানে বাংলাদেশে অত্যন্ত গুরুত্ব সহকারে এই দাওয়াতি কাজে আঞ্জাম দিয়ে চলছে। বাংলাদেশ জানিয়ে যায় আদিসির সাংগঠনিক সেক্রেটারি শেখ আবদুলো আব্দুল জব্বার আলমাদ হাফিদ আহম্ম উপস্থিত রয়েছেন আজকে এই অনুষ্ঠানের সঞ্চালক ফজর দাওয়া সেন্টারের বিশিষ্ট আলিম দায়ী ফজিরাজ শেখ মুফলিসুর রহমান অ্যাল মাদানী এখানে আরো উপস্থিত রয়েছেন দামা এবং পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত বিশিষ্ট সাহেবগণ দাওয়াতি কাজ করে যাচ্ছেন শেখ শরীফুল এবং আরো অনেকেই শেখ রবিউল এবং আরো অনেকেই রয়েছেন আমার সামনে সমবেত প্রাণপী ভাই সকলতা আকাশ নামে তার সাহায্য চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বা আলোচনা শুরু করতে যাচ্ছি যেখানে উপস্থিত রয়েছেন আমাদের পদযাত্রী শেখ সেখানে আমার আলোচনা রাখাটা কতটুকু শোভা পায় কিন্তু সুযোগ করে দিয়েছেন এজন্য আহ্বান জানাচ্ছি আপনারা যারা এই সুন্দর আয়োজন করেছেন এবং দাওয়ার সেন্টার কর্তৃপক্ষ হল্লা সকল ভিজা দায় খাই না আমরা যেন আল্লাহর নির্দেশ বের রিজা হওয়া সেই নীতিতেই যেন আমরা এদিনের কাজ করে যেতে পারি আমরা আমাদের সকলকে সে তফিক দেন আজকে সত্যি আমি ভিন্নভাবে বলা যান বুঝতে পারছি যে আমরা এমনভাবে এমন একটি পরিবেশে এমন এমন ব্যক্তিরা সমবেত করেছি যারা সকলেই জান্নাতের দিকে আহ্বান জানান এবং সকলেই জানিকে অগ্রসর হতে চান্লাহ আমাদের আজকে আলোচনার একটি বস্তু কর্তৃপক্ষ আমাকে স্মরণ করে দিয়েছে। যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুপরিচিত বটে ওয়েল মানহাজ শাহী আপিদার এবং সাহি মানহাজের গুরুত্ব ও তাৎপর্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য আজকে বিশ্বব্যাপী মুসলিমদের সংখ্যা কোন দিক থেকেই কম নয় পর্যাপ্ত পরিমাণ মুসলিমদের সংখ্যা কিন্তু পর্যাপ্ত পরিমাণ হওয়া সত্ত্বেও আজকে মানুষ তাহিদের নাম গিয়ে সেরকে লিপ্ত হচ্ছে সন্ন্যার নাম দিয়ে বেদাতে জ্বলিয়ে হচ্ছে। সঠিক পথের নাম দিয়ে বাতিল পথে পরিচালিত হচ্ছে এমনই প্রেক্ষাপটে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুসলিম যদি সত্যি তার লক্ষ্য উদ্দেশ্যে অগ্রসর হতে চায় তাহলে এই বিষয়টি তাকে অবশ্যই সচেতন হতে হবে এবং সুন্দরভাবে উপলব্ধি করতে হবে তাহলে আশা করা যায় তিনি তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবেন ইংসাম তাই আসুন আজকে সে বিষয়টি সামনে রেখে নির্দিষ্ট সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা আপনাদের সামনে রাখার চেষ্টা করব আশা করি বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে আমরা আপনারা আমলে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল সাহি আকিদার গুরুত্ব আরেকটা মুসলিম বলতে পারে আমি মুসলিম মানেই তো সাহি আকিদার মধ্যে আছি তাহলে আবার শাহী আকিদার গুরুত্ব নতন করে কেন দেখা দেবেন কোন সন্ধানেই আপনার কথা একটা দিক রয়েছে যার সঠিক তা হল যদি আপনি নবী মোহাম্মদ সাল্লাহ আলীমের যুগের মানুষ হতেন তাহলে এই কথাটা আপনার জন্য যথেষ্ট ছিল যে আমি মোহাম্মদ সাল্লাহু আলিবসাল্লামের নিয়ে আসা ইসলাম মেনে নিয়েছি আবার সহি কিদা কি গুরুত্ব রয়েছে যখন আজকে মুসলিমদেরকে আপিলার নামটি ইমানের নামটি বেমানের পথে নিয়ে যাওয়া হচ্ছে তখন এ বিষয়টি যেন মুসলিমদের কাছে সবচেয়ে জীবনের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা মনে করি কারণ আল্লাহ সাল ভালো কথা বলেন সী এবং অনান্য প্রদান সেই দিনের কথা স্মরণ করুন যেদিন আপনার বহু সম্পদ থাকলেও বহু জনবল থাকলেও সেগুলি কোন কাজে আসবে না আসবে শুধু চল্লা বেকালিক সালিম ওই ব্যক্তি এই কাজে আসবে যে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ে আল্লাহ সুফান যাওয়ার সুযোগ হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কালিমুসালিম বলতে কি বোঝায় কালিম সালিম হল ওই কাল যার মাঝে রয়েছে তাওহীন নেই শেখ যার মাঝে রয়েছে সন্মান নেই যার মাঝে রয়েছে নেই যার মাঝে রয়েছে এইসব বিষয়গুলি ওই কালবিহ লোকাল বিশ্রে পরিচ্ছন্ন অন্তর অতএব সফল আলার কাছে সেই পরিচ্ছন্ন নিরাপদ অন্তরে উপস্থিত না হলে তে আমাদের কঠিন দিনে আমাদের মুক্তির কোনো পদ নেই সেই সেই নিরাপদ এবং পরিচ্ছন্ন অন্তর তৈরি করতে হলে আজকে আপনাকে আপনার জীবনে সবচেয়ে প্রথম যে বিষয়টি গুরুত্ব দিতে হবে সেটির নামে হল আকিদা সেটির নামে কি সুভানা এজন্য পরামী ক্যানিবে বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন যেমন সোহানা বৃহস্পতি নম্বর আয় চালার পরে আপনি বলেন যারা ইমান আনেছে বলছে কিন্তু দ্বিতীয় শর্ত হল তাদের ইমাম তাকে জন্মের সাথে সংবিশ্রিত করে জরুর কি জিনিস যখন প্রথমে নাজিন হয় সাহাবাহিক বিষয়টি জটিল মনে হয় তারা প্রশ্ন করে বসে আমরা ইমান এনেছি বসে কিন্তু আমাদেরকে না রয়েছে যে নিজের বা অন্য কোন বিষয়ের প্রতি জুলুপ করেনি তাহলে আমরা ইমান এনেছি আবার আমরা তো আমাদের মাঝে রয়েছে তাহলে আমরা কি নিরাপদ এবং হেদায় প্রাপ্ত হতে পারিনি নবী সাল্লাম বলিলেন তোমরা কি লক্ষ্য করি তার সেই হেক্কার ব্যক্তি লোকমান হাকিম তার বিষয়ে কি বললেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার পরিজার টুকরা প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন হে প্রিয় বৎস আল্লাহর সাথে তো বিশ্ববিপ্ত হয় না কারণ ইন্দ শেখ হল মহাব জন্মের ব্যাখ্যা সেদিকে যাচ্ছি না যিকরা আলমা সুবহানাহু ওয়া তাআলা বলেন না আলযিনা আমানু ওয়া lam yalbisaymanhum bizul যখন ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুলমের সাথে অর্থাৎ কিসের সাথে শিরকের সাথে সংঘর্ষিত করেনি শিরক মুক্ত রেখেছে তাদের ঈমানটাকে উলাইকা লাহুল আমন ওয়া হুম মুহতাদুন জুনিয়া এবং আফেরাতে নিরাপদ ওখ্যাজ এরাই হচ্ছে সঠিক পথে পথি সঠিক পথে হেদায়ত প্রাপ্ত আমরা যেটা সকলে আমাদের ইমানটাকে এমনই রাখতে পারি জন মুক্ত রাখতে পারি রেখে হেদায়তের পথের পথিক হতে পারি আমরা আমাদেরকে দম্পিক বলে দিচ্ছি ইমা আকিলা এই বিষয়টাকে জীবনের সর্বে সর্বপ্রথম এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটাকে সকল প্রকার শিল্প মুক্ত সকল প্রকার বিদা মুক্ত এবং সকল প্রকার কফল নিভাব মুক্ত আমাকে মন্ত্রণ রাখতেই হবে না হলে আমি দুনিয়া এবং আকেরাতে কখনো সফল হতে মানবতা অবশ্য ভার যুগে যুগে অসংখ্য নবীর আসুলকে প্রেরণ করলেন النبي رسول ذلك جمعولك دائد تبيني شي دائد تبلي شمبر قال الله سبحانه قال رسول الله نحلي شكشن برأي تبوليني وَلَا بَعَثْنَا فِي كُلِّ أُمَّةِ الرَّسُولَى أَنِرْبُجُوا اللَّهِ وَاجْتَنِبُوا الطَّابُوتِ وَلَا خَدْبَعَثْنَا فِي كُلِّ أُمَّةِ الرَّسُولَى আমি জাতি জাতির কাছে প্রেরণ করেছি এ রাসুলকে কি দায়িত্ব নিয়েছিলাম তাদের মৌলিক দায়িত্ব ছিল দুটি একটি হলো তারা তাদের ওম্মাকে এই দাওয়াতে দিয়েছেন আমি আর বোদল এবার তবে কারটার নামই হল তব এরকম নাম হল তাও এবং তাহল থেকে বিরত থাকুন এটার নামে হলো শিল থেকে বিরত থাকুন ব্যাখ্যা বিভিন্ন বিস্তারিত রয়েছে। আজকে এই আয়াত পুঁজি করে অনেক শ্রেণী আরেক খোলা সৃষ্টি করে থাকেন যেটি তাদের মানভাস বা পদ্ধতিগত ত্রুটি থাকার কারণে যা স্বপ্নের দিকে একটা বই মিশ সকল নবির আসলদেরকে আল্লাহ मूल जो विषय दिए प्रथम हौहि आहवान जानो द्वित हल की रखा शेर रखा और आनी जब दौीदे पर प्रतिष्ठित शेर बरत थे अपनारकिदा के संरक्षण करते आपनारकिदा सठी गुरुतव दिए मानित हो নবী মোহাম্মদ সাল্ল্লাহ্লাহ তার দামাতে জীবনের লক্ষ্য করুন তিনি কোন বিষয়টাকে গুরুত্ব দিলেন মদিনার পরিবেশে তিনি বললেন যে আমি এমন একটা মিশন নিয়ে এসেছি মক্কার পরিবেশে আমি এমন একটা মিশন নিয়ে এসেছি মক্কার রাষ্ট্রীয় ক্ষমতা আমাকে দখল করতেই হবে তাই না এটাই চিন্তা ছিল না বরং সাল্লাহামকে প্রস্তাব দেওয়া হল আপনি রাষ্ট্রের প্রয়োজন আপনাকে রাষ্ট্র দিয়ে দিব আমরা কি প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি তো এটাও একটু কৌশলগত চিন্তা করতে পারতেন যে ঠিক আছে আগে রাষ্ট্রটা নিয়ে নেই তারপরে মানুষকে সরকারি ক্ষমতা যখন আসবে তখন তো চাপ দিই সব কিছু ঠিক করে নেওয়া যাবে এটি কোনদিন কোন নবিরা সুলের পদ্ধতি ছিল নাহমদালে প্রথমে বললেন আগে ভিতরটাকে ঠিক করে না ওর ভিতরটাকে আগে পরিষ্কার করো এই ভিতরটা যদি পরিষ্কার না হয় বাইরে যতজমক করে সাজানো যাক না কেন সেটি আসলে কোনদিন খাঁটি হতে পারে না খাঁটি হতে হলে আগে ভিতর থেকে পরিষ্কার করে নিয়ে আসতে হবে নবী মুহাম্মদ সাল্লা মক্কার পরিবেশে এই দৌহিদের দাওয়া এই আখিরার দাওয়াত দিয়েই তিনি তার নবদ বক্র সালকের কার্যক্রম শুরু করলেন মদিনার পরিবেশে লক্ষ্য করুন মদিনার পরিবেশে সর্বপ্রথম যাদেরকে দিয়ে তিনি দাওয়াতি কার্যক্রম শুরু করলেন সেই আতা বা বিনায় হজ্যের মৌসুমে সেই আতাবার প্রথম বা যে ছয়টি বিষয় নিয়ে তিনি তাদেরকে তাদের সাথে চুক্তি করলেন বা সম্পন্ন হল ছয়টি বিষয়ের প্রথমটি ছিল ও আনলা তুষ্রী কু বিল্লাহে সেই আ প্রথম বিষয় ছিল আল্লাহর সাথে কোনদিন কখনো শেরকে লিপ্ত হবে সেরকে লিপ্ত হবে না অনেক মানে অবশ্যই তোমাদের গোটা জীবনে কিসের উপরে থাকতে হবে তাও এই উপরেই প্রতিষ্ঠিত থাকতে হবে মদিনার পরিবেশের দাওয়া সর্বপ্রথম নবী মোহাম্মদ সাল্লিকুসাল্লাম এইটাও দিন দিয়ে শুরু করতে হবে নবী সাল্লাহ আলিকুসাল্লাম মদিনায় চলে গেলেন দিনা থেকে এখন সারা বিশ্বে দাওয়াত জানাচ্ছেন কিসের দাওয়াত জানালে সহিবুল বুখারি যে প্রথমের দিকে ইমাম বুখারীল আহম্লাহ যে দীর্ঘ হাদিস নিয়ে সেই রম সম্রাট মহান সম্রাটের কাছে যে দাওয়াত পাঠালেন কি ছিল সেখানে নির্দেশনা সাল্লাহ করিমি সোরা আল এমরানের চৌষট্টি নম্বর আয়াতে যে নির্দেশনা দিয়েছেন সেটা দিয়েই নবী মোহাম্মদ সাল্লাহ আলী কসাল্লাহ বাইর দ শুরু করলেন ছিল না বিভিষ মুসলিম সেখানেও এই বাণী দিয়ে আন্তর্জাতিক বিশ্বিক নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দাওয়া শুরু করলেন কি তোমরা ফিরে আসো এমন একটি বাণী जे बाणी हम एवं तुम्हारे मजे समान की से प्रथम चुप्ति केश्र दखल कर प्रथम चुक्ति अर्थनैतिक ना प्रथम चुक्ति प्रथम चुक्ति हे फिर आसा तुम्हारे आह बताई बाणी दी जे गोटा जीवन إلا ربك هو एकमात्र الله سبحانه و تعالى أبا ولا نشرك به شيئا كل فيه قانونا او كل بحا الله سلك لبت ايتيه لهذيت ديته الستكي ولا يتفذ باذنا بعدا اهبابا بدون الله ايه يا ابو যেন আল্লাহকে বাদ দিয়ে কেউ কাউকে রব হিসাবে গ্রহণ না করে রব হিসাবে গ্রহণ করা কি আমি এখানে যে আমাদের সামাজিক ধারণা আসবে রব হিসাবে গ্রহণ করা মানে কারোর জন্য সেদি দেওয়া বা কারোর জন্য এইভাবে বাদ করাটাই শুধু রব হিসাবে নবী সাল্লাহ সামিদের মাঝে তিনি এই আয়াত জন পাঠ করলেন প্রসিদ্ধ সাহাবি আজি বিন হাত বা রবি আল্লাহ আগে খ্রিস্টান ছিলেন পরে ইসলাম গ্রহণ করেছেন তিনি প্রশ্ন করে বসলেন না খ্রিস্টানের বা অমুকের তো অমুকে মদত করার মাধ্যমে রং হিসেবে করে নেয় কারো কাছে সেটা দেয় না কারো কাছে এই করে না রবী সাল্লাহ্লাম খুব সহজভাবে বলে দিলেন দেখো রাম হিসাবে গ্রহণ করার কতগুলি দিক রয়েছে তার মাঝে একটি গুরুত্বপূর্ণ দিক হল তোমাদের আলেমরা বা তাদের আলেমরা আল্লাহ যা হারাম করেছেন সেটাকে যখন হালাল হিসাবে ফতোয়া দেয় এই আলেমদের ফতোয়া অনুযায়ী তারা কি হালাল হিসাবে গ্রহণ করে না বললে যারা করে আবার আল্লাহ যেটাকে হারাম করে নিয়েছেন তাদের আলেমরা সেটাকে হারাম হিসাবে ফচোয়া দিয়ে তারা কি এটাকে হারাম হিসাবে গ্রহণ করে না বললেন যে মা করে বললেন চল্লা বলি এটাই যেন বলো আলেমদের এবাদত করা এবং এর মাধ্যমে আলেমদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে গ্রহণ করে নেওয়া আজকে আমাদের সমাজে আছে কিনা এটা অসংখ্য অগণিত বলার অপেক্ষা না আজকে যে দেশে আমরা আছি এটি তো আল্লাহ সোহান অবস্থার কে বলেন ঠিক কিনা বলুন আল্লাহ বিরাট নয় যে আল্লাহর দেশ আল্লাহ জমিনে আল্লাহ তাহিত প্রতিষ্ঠিত আল্লাহ কিন্তু পরিবেশ পরিবেশগুলি যদি আমাদের দেশের পরিবেশগুলি যদি চিন্তা করি তাহলে দেখা যায় যেন আলেমদেরকে আল্লাহর এই কথা অনুযায়ী মুফতি সাহেবদেরকে বীর সাহেবদেরকে বুজুর্গদেরকে মুর্শেদদেরকে একেবারে রফ বানায় নেওয়া হয়েছে কোন সন্দেহ করার সুযোগ কেন এই হল কারণটা কি কারণ এটাই আজকে যদি আমরা সরিয়া গুরুত্ব দিতাম তাহলে আলেমদেরকে মুর্শিদকে বীর কৌজ কখনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে রফ বানায় আজকে সইয়া বিরাট গুরুত্ব পাই যার কারণে যে যেভাবে বলে যে যেভাবে শেখায় যে যেভাবে নিতে পারে যে যেভাবে বুঝাতে পারে সেভাবে আজকে ইসলামের কাজ চলছে ইসলামের দাওয়ার কাজ চলছে ঠিক না। দাওয়ার কাজ যে ইসলামটা হচ্ছে না তা না হচ্ছে পর্যাপ্ত পারি হচ্ছে কিন্তু এই ইসলামের দাওয়াত আজকে তার রুহিনার পথে না হয়ে শিল্পের পথে হচ্ছে শিল্পী না সন্ন্যার পথে না হয়ে বেদার পথে হচ্ছে মানুষকে ইমানের দিকে না আসে ইমান থেকে বের করে নিয়ে যাচ্ছে এজন্যই সর্বপ্রথম প্রয়োজন যেটা আলেন যারা তারাও সর্বপ্রথম যে বিষয়টির গুরুত্ব দিবেন সেটার না হল কি আকিলা সেটার নামে আকিদা সেই বিষয়টি হল আকিল একজন দায়ী যে বিষয়টি সর্বপ্রথম গুরুত্ব দিবেন সেটি হল আঁকিদা একজন হতীব সাহিত্য যার গুরুত্ব দেবেন সর্বপ্রথম সেটাই হলো আপিতা একজন শিক্ষক দিন শিক্ষক ধর্মীয় শিক্ষক সর্বপ্রথম যে বিষয়টার গুরুত্ব দিবেন সেটাই আঁকিরা একজন শিক্ষার্থী যিনি ধর্ম দিন জানতে চান ইসলাম জানতে চান তিনিও সর্বপ্রথম যে বিষয়টি গুরুত্ব দিবেন সেটার নাম হল আপিদা এজন্য লক্ষ্য করুন নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম যখন বিভিন্ন অঞ্চলে দাওয়ার জন্য প্রেরণ করতেন সাহাবিদেরকে কিভাবে তিনি নির্দেশনা দিতেন সাহিবুল আব্দুল্লাহ আব্বাস নবী করলেন কি বললেন বললেন তুমি জেনে রাখো সর্বপ্রথম তোমার দাবার বিষয়টা যেন হয় আইন তারা আল্লাহ তৌহিদকে জানবে আল্লাহ তাহিদ বুঝবে আল্লাহর তাহিদ মানবে এটাই যেন তোমার সর্বপ্রথম বিষয়বস্তু হয় সর্বপ্রথম যেন এটাই হয় কিভাবে গুরুত্ব দিলেন দেখুন যদি তারা তোমার কাছ থেকে তাহিদের বিষয়টি মেনে নেয় এই আখিরার বিষয়টিকে সুন্দর করে গ্রহণ করে নেয় তাহলে দ্বিতীয় ঈশ্বরে তাদেরকে জানিয়ে দাও যে কিভাবে চব্বিশ যদি তহিদ না গ্রহণ করে যদি আদিরা না গ্রহণ করে তাহলে তাকে সালাদের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দেননি কারণ আদিরা যদি সঠিক না হয় তাও হৃদ যদি নিষ্কোষ না হয় তাহলে যদি সে মুক্ত না হয় এই চিন্তা নিয়ে যত আমি অবরোধ করি যতই সালাবাদাই করি না কেন সেগুলি আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না এছাড়া একজন বমি একজন মুসলিম নারী হোক আর যেই হোক না কেন তার জীবনের প্রথম যে বিষয়টি গুরুত্ব দিতে হবে সেটি হল সবই আপিদা এখানেই হল পার্থক্য আগের হ্যাদিস এবং অন্যদের মাঝে এটাই হল পার্থক্য কর্মসূচি আপিল না আকিরাকে সঠিক করা আপিরার সংশোধন করা সঠিক আপিরা তাহার এটাই হল সর্বপ্রথম আলু হাদিসদের না প্রিয় আমার সুতরাং আমাদেরকে বেশি বেশি মনে রাখতে হবে যে ঈশ্বরী হই না কেন সর্বপ্রথম যিনি দায়ী তিনিও সর্বপ্রথম দাওয়ার দেবেন সংশোধনের সহ্য কমা সঠিক করে নেওয়া আর যিনি শিক্ষার্থীরাওয়ার গ্রহণ করবেন তাকেও সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে দাওয়ার এটা আমাদের সমাজে বলা হয় কি সর্বপ্রথমে কিসের দাওয়া দিতে হবে ফজিলত কেন ফজিলত নাকি মানুষকে একত্রিত করে আর আকিদা নাকি মানুষকে বিভক্তি সৃষ্টি করে নবজির পৃথিবীর শ্রেষ্ঠ দায়ী আল্লাহকে দিল্লু মতার পরিবেশে সর্বপ্রথম দাওয়া দিলেন তৌহিদের আকিদার মদিনার পরিবেশে সর্বপ্রথম দাওয়া শুরু করলেন তৌহিদ আকিদার আন্তর্জাতিক বিশ্বে দেওয়া শুরু করলেন তাহির আকিদার যে কথা যেন প্রেরণ করলেন সেখানেও তিনি একই নির্দেশনা দিলেন তাহলে সর্বপ্রথম দাওয়া হবে তাহিদ বা আকিদার বিষয় আর আজকে বলা হয় যে আকিদার দাওয়া দিতে নাকি বিভ্রান্তি সৃষ্টি হবে কোনো সন্দেহ নাই এটি একটি বড় সমস্যার কারণ হলো তারা মানুষেরা যদি আজকে দাবি মোহাম্মদ সাল্লাহ আলিকুলসাল্লাম ও সামাই সঠিক মানভাজের উপরে তা আওয়াজ দিতেন তাহলে তাদের মুখ থেকে এই কথা কারণ তারা তাগদের ঠিক কিনা বুজুর্গদের মানভাজ অনুযায়ী তারা তা দিয়ে থাকেন যার কারণে তাদের মাঝে এই সমস্যার সৃষ্টি হচ্ছে অতএব আসন আমরা যেন আমাদের জীবনের সর্বক্ষেত্রে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার ফল হয় যেভাবে আকিদার গুরুত্ব দিয়েছেন আমরা যেন সেভাবে গুরুত্ব দিয়ে আমাদের আকিদাকে সুন্দর করে নিতে পারি আল্লাহ আমাদের তফির দা তাহলে একটি বিষয় মনে রাখতে হবে আমরা আবার অনেক সময় এমন দুর্বল হয়ে যাই আকিদার কথা বলে সব কিছু ভুলে যাই যে আকিদের চিকেন আনন্দগুলি এত গুরুত্ব বিশেষ হ্যাঁ আকিদে ঠিক আর অন্য এত গুরুত্ব কি ঠিক হোক তারপর এইভাবে সুযোগ নেওয়ার আপনার কোন সুযোগ না ইসলামের প্রথম যুগে সুযোগ ছিল আগে সুন্দরভাবে আকিদাটা ঠিক করাবো তারপর সালাতের কথাটা বলবো তারপর পর্দার কথা বলবো ঠিক না। ইসলামের প্রথম যুগে একটি সুযোগ ছিল কিন্তু যখন ইসলামের সব বিধানগুলি এসে গেছে এখন আকিদা সংশোধনের নাম দিয়ে আর কালক্ষেপণ করার কোন সুযোগ নাই আপনাকে আকিদাও সংশোধন করতে হবে সিক করে নিতে হবে শিয়ালও ঠিক করে নিতে হবে পর্দাও ঠিক করে নিতে হবে সকল দিক থেকে পরিপূর্ণ হতে হবে এটার নামও হল সরিয়াকা এটার নামও সরি আকিদা একটারি আপনি বসে থাকবেন কাকিগুলি কোনো চিন্তা করবেন না বলবেন দাগ হবে আস্তে আস্তে এটার নাম কিন্তু সরিয়াকিদা নয় এটার নাম হলো অলস আকিলা এটা সই রাখি নয় সুতরাং এগুলির মাঝে সর্বপ্রথম আমরা আকিদার গুরুত্ব দেব সেটাকে ঠিক করবো আর অন্যগুলি এই ডেলে করব ধীরে ধীরে করবো হচ্ছে যাচ্ছে এমন কারো সুযোগ নেই যেহেতু ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে আপনাকে ইসলামের সব বিষয়গুলি মেনে নিতে হবে তবে অবশ্যই সেগুলির মাঝে সর্বপ্রথম আকিদার বিষয় সামূলিকভাবে যেন আমরা সাহে আ বিষয়ের সংশ্লিষ্ট অংশ দ্বিতীয় সেটি হচ্ছে মনহাজের গুরুত্ব তাৎপর্য মানহাজ কি মানহাজ এর সহজ ভাষায় সংক্ষিপ্তভাবে বলতে পারি পথ পদ্ধতি এটাই হচ্ছে মানহাজ পথ ও পদ্ধতি আপিরার ক্ষেত্রে আপনার কি পথ পদ্ধতি হবে এটা একটা মানহাজ এটাই হল আপিরার মানহাজ দাওয়ার ক্ষেত্রে কি পথ পদ্ধতি হবে এটা হলো দাওয়ার মানহাজ আপনার চিন্তা চেতনা আমল আপলা এগুলোর ক্ষেত্রে কি পথ পদ্ধতি অবলম্বন করবে এটা হল আল্লাহ আহেরতের মানহাস সর্বোপরি ইসলামের যে কোনো বিষয় যেই পথ পদ্ধতির আলোকে আপনি মেনে নেবেন পালন করবেন সেটার নামই হল মনহাস প্রশ্ন আসতে পারে। এটি এমন কি গুরুত্বপূর্ণ বিষয় যে এটা আমাকে এত ভাবতে হবে এটা নিয়ে এত গুরুত্ব দিতে হবে যে এখানে ওই আগের কথাই আমরা বলব আপনি যদি নবী মোহাম্মদ সাল্লাহ আলী যুগের মানুষ হতেন তাহলে আপনাকে আর এত কিছু ভাবার প্রয়োজন ছিল না দেখতেছেন সেভাবে আপনি চলবেন আর চিন্তার বিষয় ছিল না কিন্তু যখন নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলীমের যুগ অতীত হয়ে সাবিদের খোলা হয় সেদিন সারাবিদের যুগ হয়ে গেল শুরু হল মানুষ ইসলামের নাম দিয়ে তার নিজের বিষয়গুলিকে প্রতিষ্ঠিত করার চিন্তা শুরু হল আজকে যে শিয়া সে তো নিজেকে বলে আমি অমুসলিম নাকি বলে নাকি একটা ভিডিও দেখলাম একজন অমুসলিম تاكي مسلم بانا نهوت تاكي مسلم بانا نهوت تنجي بشير شاكو دي راتم شاكوه الله أشهد أن لا إله إلا الله وأشهد أنه محمد رسول الله كنا شويدا دي تيا شاكوه الله وأشهد أن أبا بقر وعمر وعثمان وعائشة وحفظة في النار كيف حدث من الله مسلمان هدو حدث تاكي شاكو دي دروي جامو بكر عمار واسمان عائشة حفصة درجان من اوزان تجيو <سؤال> شاكو واني بريم الى الله ورسوله من ابي بكر وعمى আয়সা ও হাফসা এইভাবে বলছ কথা আছে সব আছে চিন্তা সাক্ষ্য হল আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমি আল্লাহর কাছে মুক্ত এবং রসুলের কাছে এই মনে স্বীকৃতি দিচ্ছি যে আমি মুক্ত কাদের থেকে মুক্ত আবু বকর ওসমান আয়শা হাফসা তাদের থেকে আমি মুক্ত তাদের সাথে আমার কোনো সম্পর্ক এই দিন সখ্য তাকে দেওয়ালো দেওয়ার পর এই ধরনের অনেক মানুষ সকলেই তার বীর দিয়ে স্বাগতম জানালো এখন সে মুসলিম হয়ে গেছে এটি অতীতের কথা বলছি না এখনকার কথা বলছি তাহলে এখন দেখুন এটাই যদি হয় তাদের কাছে ইসলাম তাহলে সাহেয়ার গুরুত্ব কথায় शहीद मान हजे गुरुत का ए मुस्लिम बनाए य मुस्लिम ना इसलाम जावा निजेदे तो कोई की दाबी कर मुस्लिम नज के देखो कौन दिखे चले जावा মডেল হিসাবে আমাদের অনেক ইসলামপন্থীরা গ্রহণ করছে ঠিক তারাই আর কি ঠিক তেমনই অন্যান্য যে সমস্ত দল আজকে তৈরি হয়ে গেছে আপনি না না করে কিছু উপায় পাবেন না হয়ে গেছে তৈরি আপনি না করে কি বলবেন অটোমেটিক হয়ে গেছে বহুদুল পৃথিবীতে রথেন গেল মরজিয়া আপনি কাউকে সালাদের জন্য ডাকতেছেন বলতেছেন চলো ভাই সালাতে চাই তিনি আপনাদের জবাব দিচ্ছেন কি না বললাম ইমানটা ঠিক আছে আচ্ছা কথা আসা না কোন इन मर्जियार कथा क्यों तो बलो जो मर्जिया तो दल नाम कारो देखी नाम ना देखते करें अपनी क्यों तर आकिदा तहत सब मानुषर माध्यम जदि शुद्ध आपनी ना कर देंगे अटोमेटिक भाव मानुषे माध्यम ठीक आकदार विषय चलो एक आकिदा जी आनी मानुष्य शुद्ध ना कर दें अटोमेटिक भाव मानुष से आकिदाय गे उठे মানুষের আকিলার বিষয়টা হওয়া উচিত ছিল যেটাকে বলা হয় জন্মগত ভাবে মানুষ কিন্তু সঠিক ইসলামী আকিরার উপরেই থাকে আল্লাহ রাসুল সাল্লাহসালাম বলেন প্রতিটি শিশু সন্তান জন্ম লাভ করে ইসলামী স্বভাবের উপরে অতঃপর তার বাবা মা ইহুদি বানায় বা খ্রিস্টান বানায় বা অগ্নিভক বানায় অথবা শিয়া বানায় অথবা রাফেজি বানায় অথবা মূরচিয়া বানায় অথবা কাদেরিয়া বানায় অথবা নকশাগন্দিয়া বানায় অথবা চিস্তিয়া বানায় অথবা মোজারদের বানায় সবকিছু বানায় क्योंकि समाज अवस्था तो एम हो गई समाजे क्यों ना बना सब घर जुड़े सब मानुष जब यकीदा विश्वासी अटोमेटिक भाव मानुषे आकीदाय बनिए फे जार कारण समाजे प्रेक्षापोर्टे वर्तमान का ही आकदार शिक्षा ना देटोमेटिक भाव से बिलिल आकदार ऊपर प्रतिष्ठित ই প্রতিষ্ঠিত হবে বাকিরা পিলার পাশে প্রতিষ্ঠিত হয়ছিলাম আমরা মানহাজ কেন এই মানহাজ পদ পদ্ধতি গুরুত্ব দেওয়ার প্রয়োজনটা কি প্রয়োজন এই আজকে একজন মুসলিম বানাচ্ছে একটু আগে যেটি উদাহরণ শুরু করলাম আমরা তাদের পদ পদ্ধতি হলে এইভাবে মুসলিম বানান আরেকজন মুসলিম বানান বিশ্বাস করতে হবে আমরা সুভানবর্তালাম সর্বত্র সোহান আল্লাহ নাকি সোহান আল্লাহ বলতে হবে রাজ বলতে হবে দুটাই তো কেমনি সোহানাল্লাহ এই আকিদা হল আল্লাহর মানহানিকর আকিদা ঠিক কিনা তা আল্লাহর মানহানিকর আকিদার কিছু কথা আসলে কি বলতে হয় সোহানুল্লাহ বলে আল্লাহ মর্যাদা বরত্ব মহত্বর পবিত্রতা স্বীকৃতি দিতে হবে এই দিক থেকে আর নাউজুলিল্লাহ যেহেতু এটি হল কুফরি এই পদ্ধতি নিয়েও চলতেছে কাজ কত রকমের নানামুখী চিন্তা চেতনা নিয়ে আজকে মানুষকে ইসলামের দিকে দাওয়াত হচ্ছে আজকে ইসলামের দিকে দাওয়াত দেয় মানুষ কিন্তু নবী মোহাম্ম সলিমের মন মানহাজ বা পদ্ধতি খুব কম সংখ্যক মনুষ্য শুধু সেই পথে আবার ইউসুফ লক্ষ তো আট নম্বর আছে কি বলে বলে তাও এটাই আমার পথ এটাই আমার পাত এটাই আমার পদ্ধতি আজ্লাহ আমি মানুষকে রাখতেই কোন দিকে আল্লাহর দিকে আল্লাহ প্রিয় ভাই আমার সুতরাং মানহাজ সহি মানহাজ সহি পথ পদ্ধতি এই যে অপরিহার্য একটি বিষয় যার কারণে যার অভাবে আমার দষ্ট হয়ে যেতে পারে আমার আঙুলও নষ্ট হয়ে যেতে পারে আমার এবারত নষ্ট হয়ে যেতে পারে এখন আসলে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি তাহলে এই সহি মানহাজটা কিভাবে হয় সাহি মানহাজ মাত্র তিনটি জিনিসের সমন্বয়ে হবে কয়েকটি تنجزي بشي الشمال قلت سبحانه وتعالى قرآن الكريمي عمي عمد نبديش مبيت سلم جمعنا بس سبحانه وتعالى سرعني صار اكشتوا برمان قرآن تقول لهم ومن الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المأمين কারণ কাছে হৃদয়দের বিষয়টা স্পষ্ট হওয়ার পরেও যদি সে রসুলের বিরোধী পথে চলতে চান এবং রসুল সাল্লাম আলিকুলসাল্লামের সময়ে মকমিন যারা ছিলেন সাহবাই কেরামগন তাদের পথে যদি সে চলতে না চায় আল্লাহ বলছেন যেদিক চলতে চায় আমি তাকে সেদিকে সুযোগ করে দিল তুমি আল্লাহ রসুলের তরিকা দিয়ে সাহুদের তরিকা দিয়ে চিস্তিয়া ঘুরতে চাও যাও তুমি তোমার যাওয়ার সুযোগ করে দিব যেতে চাও যাও সেদিকে তোমার সুযোগ করে गुन रक्षा ना जहां वही गेले तरह स्थान कहान नाम बड़ा सूचना अल्लाह सुबह यदेश दीनारक क्षेत्रेल क्षेत्रे এমনতের ক্ষেত্রে দাওয়ার ক্ষেত্রে সব ক্ষেত্রে আপনাকে সামনে রাখতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ এর পথ পদ্ধতি আপনাকে সামনে রাখতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লামের আলোকে ফলাফের দিন ও সাহাবাই কেনামের পথ পদ্ধতি এজন্য নবী মোহাম্মদ সাল্লাহ আলিম তিনিও নির্দেশনা দিচ্ছেন তিনি কি বললেন সেই বিদায় হজ্জার ময়দানে আমার মনে হচ্ছে আগামী বছর তোমাদের সাথে এই আরাফা ময়দানে আর সমবেত হওয়ার সুযোগ হবে না মানে তাকে ওদের জানিয়ে দেওয়া হয়েছে তার এটাই শেষ বিদায় সেই বিদায় হজ্জের ভাষণে তিনি স্পষ্ট করলেন জেনে রাখো আমি মিলিয়ে নিয়ে চলে গেলেও ইসলাম আল্লাহ যতদিন রাখেন ততদিন থাকবে অপেবাই ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত হতে হলে তারা তোমাদের মাঝে রেখে যাচ্ছি মাত্র বাইরে জিনিস দুটি জিনিস একটি হল আল্লাহ কিতাব আর অপরটি হল রসুল্লাহ তবে মনে রাখতে হবে না এটি অবশ্যই হতে হবে তাহলে প্রথম বিষয় হল আলুকর আগ্রিক সঠিক সহি থাকতে হলে আপনাকে তিনটি জিনিসের সমন্বয় করতে হবে প্রথম হল আলুকর আগ্রিক দ্বিতীয় হলি মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল তৃতীয় সাল্লাহলাম আরেকা দিছে বললেন ইয়ে হুদি যারা ছিল তারা একাত্তর দলে বিভক্ত হয়েছে খ্রিস্টান যারা তারা বাহাত্তর দলে বিভক্ত করেছে আর আমার মতের মানুষরা কম নাই আর কি এক ধাপ আর বেশি তারা হবে তেহাত্তর দলে বিভক্ত সবগুলি কি যার নামে যাবে সারাবাহিকের উপর প্রশ্ন করে বসলেন সেই লক্ষ আাদের পরিচয়টা কি নবী মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লাম তাদের কোন নাম বলে পরিচয় দিলেন না পরিচয় দিলেন তাদের বৈশিষ্ট্য বলে কি পরিচয় দিলেন বৈশিষ্ট্যটা হল ওই দল যারা আমি এবং আমার সালে জ্ঞানগঞ্জ এই আদর্শের উপরে যে মানের উপরে রয়েছে সেটার উপরে যারা থাকবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত গর্ব আলাইকাল্লাম আমরা আরেক হাদিসে হাদিস। প্রতিষ্ঠিত থাকবে হাতের উপরে যারা যতই তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করুক কখনো বাধা দিতে তাদেরকে লাঞ্ছিত তাদেরকে তিরস্কার করা তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না সেটা নাম দিয়ে দাবি করলে কিন্তু হবে যদি কেউ আল হাদিস বলে দাবি করে তাও কিন্তু বৈশিষ্ট্যগত পরিচয় কি বৈশিষ্ট্যগত পরিচয় তাহলে নাম দিয়ে কেউ যদি বলে থাকে তাহলে মুক্তির কোনো পথ নেই সুযোগ নেই আপনাকে হবে আখি দায় আমলে আখলাকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাহ এবং সাহাবাই কেরামদেব সেই আদর্শের উপরে তাহলে আপনি হলেন মুক্তির পথে নবী সাল্লাহ আলী ইসলাদে বললেন যে যাতে আমি এবং আমার সাহাবাইক রামকন রয়েছে সেটার উপর তারা প্রতিষ্ঠিত থাকবে তাহলে নবী সাল্লাহ্লাহ এবং সাহাবাইক রামকন যোগ করলেন সাহাবাই কেরামকন এর অর্থ কি এর অর্থ হল নবী সাল্লাহ্লামের কাছে ছিল পয়টা দুটি একটি হল আর একটি হাদিস যোগ হল সাহবাইকে আঙ্গন সাহবাইকে আমাদের যোগ হওয়া মানে হলে এই যে বর্তমান প্রেক্ষাপটেও দেখা যায় কেউ করান এবং সহি হাদিসের দাবিদা কিন্তু এরপরও দেখা যায় সে ভ্রান্ত চিন্তার দিকে চলে যায় এরপরেও দেখা যায় সে ভ্রান্ত চিন্তার দিকে চলে যায় এই করান এবং সহি হাদিসের দাবিদা হওয়া সত্ত্বেও ভোর পথে যাওয়া থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় এটাই যে কোরআন এবং সহ হাদিসকে নিজের মতো বুঝলে চলবে না কোরআন এবং সহকে বুঝতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ সাহাবাই বেঙ্গ যেভাবে বুঝেছেন সেভাবে বুঝতে হবে উদাহরণস্বরূপ একটি উদাহরণ দিক সহিবুল হাদিস থেকে প্রসিদ্ধ সাহাবি আব্দুল রবি আলা আনগুলো ইয়েজিবিন মোহাবিলা ইয় যখন খুঁজে পাহলেন সেই সময়ের এই ঘটনা চলতেছে সরগর চলতেছে মহামারী পাল্টাপাল্টি হওয়া মদিনার পরিবেশে এই সাহাবি আব্দুল্লাহ বিন আহমান অদিয়াল্লাহ তিনি তখনো আছেন কিন্তু বাইরে এত এই সরগোল বা বিশৃঙ্খলা সেগুলির সাথে তিনি কখনো একমত হননি बसे आठा दो ग तहबिना ता दो गलिए हे आबू आब्द रसुलर एक प्रसिद्ध सहबी बाड़ी हमारा सब समस्े रही आपनी घरे बस आने जहां घर तो बस ही थकबो কেন আপনি বাইরে বের হচ্ছেন না যে কোনো এক দলের সাথে তো আপনাকে সংগ্রাম করা বা করা বা বিশিল করা সেগুলিতে অংশগ্রহণ করা দরকার আপনি ঘরে বসে আছেন কেন তিনি বললেন দেখো মানুষ যা করছে করছে ইয়ান্না উনি আন্নার গ্রামে রাখি আল্লাহ সুহান মুসলিমের রক্তকে মুসলিমের জন্য ভালো করে দিয়েছেন সুতরাং এখানে যারা আছে তারা তো আমি মনে করি সবাই মুসলিম এই মুসলিমদের কাছে গিয়ে আমি সেই ধরনের বেরোধে সেই ধরনের মহামারী কাটাকাটি এগুলিতে জড়িয়ে যাব এটি আল্লাহ সুফানহতার হারাম করে দিয়েছেন তাই আমি যেতে পারছি তারা খুব দ্রুত করার থেকে দলিল পেশ করলেন কি দলিল পেশ করলেন বললেন আরামিল্লা আল্লাহ কি বলেননি কাজ রোগ হাত চা চেক না ফেক না যুদ্ধ চালায় যাও যতক্ষণ না কেট না নিরসন হয় বন্ধ হয় যুদ্ধ চালাতে থাকো অস্ত্র ধরো আমাদের সমাজে একটি গ্রুপ বের হয়েছে গ্রুপটার পরিচয় হল কি কেতাল গ্রুপ এরা আর জিহাদও নাম দিতে চায় না দিতে চায় কি কেতাল কেতাল ছাড়া পদ নাই মুক্তির পদ নাই নাম পরিচয় হয়ে তাদের কেতার তো তারা সাবির কাছে খুব দ্রুত করার থেকে দৈল পেশ করে ফেললো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আনফাল 39 নম্বর আয়াত যে যুদ্ধ চালাতে হবে কেতন চালাতে হবে যতক্ষণ না ফিতনা নিরসন হয় সাহাবিয়াত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তিনি তাদেরকে জবাব দিলেন বললেন জেনে রাখো কাতনা হাতা লম তাকুন ফিতনা ওয়কান আদ-দীনু কুল্লহু লিল্লাহ أمرا عليهم ندسين جد تزيحات كرسي فتنة لرشوان فرسي دين الله جنة شبركش تخيرسي أمرا سيكي الله ندسين جد تخيرسي فتنة شير شبكشو دور فرسي دين الله جنة شبركش تخيرسي وأنتم تريدون أن تقاتلوا حتى تكون فتنة ويكون الدين لغير الله আর তোমরা যে যুদ্ধ কেতালের কথা বলছো এটা হল আমরা যেই ফেতনা দূর করার জন্য যুদ্ধ করেছি ফেতনা দূর হয়েছে দিন আল্লাহর জন্য সুপ্রতিষ্ঠিত হয়েছে আর তোমরা এখন যুদ্ধ করতে চাও যেন ফেতনা নতুন করে বড় করে তৈরি হয় ও এখন আর দিন যেন আল্লাহর জন্য সুপ্রতিষ্ঠিত না সাহাবি তাদেরকে প্রত্যাখ্যান করলেন তাদের এই চিন্তা চেতনা এবং তাদের আহ্বান প্রত্যাখ্যান করে তিনি তার অটল তার চিন্তায় তার আকিদায় তার মানহাজের উপরে অটল থাকলেন যেটি বোঝাতে চাচ্ছি যে কর এবং হাদিসের খালি দলিল হলেই চলবে না করান হাদিসের দলিল হা সত্ত্বেও নিজের মন করা যদি কেউ বুঝতে চায় অবশ্যই সে ফেতনায় লিপ্ত হয়ে যাবে ভ্রান্ত পথে সে চলে যাবে যার নজির অসংখ্য আমাদের দেশেও সর্বত্রই রয়েছে এজন্য মানহাজ আর সঠিক মানহাজ সঠিক পথ ও পদ্ধতি তিনটি বিষয়ের সমন্বয় হতে হবে প্রথম বিষয় হল আল কোরআন করিম দ্বিতীয় হল শাহি হাদিস তৃতীয় হলো কোরআন এবং শাহ হাদিসকে স্বাভাবিকের অঙ্গন যেভাবে বুঝেছেন আমাদেরকে সেভাবেই বুঝতে হবে তাহলেই হবে আমার সামনে নিরাপদ পথ না হলে কখনো নিরাপদ পথ হবে না পিলে হয় এই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে আশিকা গ্রহণের ক্ষেত্রেও এই মানভাস আপনার থাকতে হবে ক্ষেত্রেও এই মনভাজ থাকতে হবে দাওয়ার ক্ষেত্রেও আপনার এই মানভাস থাকতে হবে আজকে আমরা সময় একটু কখনো বেশি একটু আবেগী হয়ে যায় বিশেষ করে আমি अनुरोधटूकु अपन रखते चाहिए आनारा जरा सुंदर परिवेश सर्वत्र मना क्यों ठीक है ना ठीक क्या मामलकार परिवेश और बांगलेश एक क्या अपनारा जो देशे जा अवश्य এই মানহার সহির কথাটা একটু ভাবতে হবে একের চিন্তা আপনার মাথায় দিয়ে দিবে আর আপনি সেদিকেই আগুনি হয়ে দৌড়াতে শুরু করবেন আগে হয়ে দৌড়াতে শুরু করবেন দেখবেন যে এখানে হাতে কলমে শিখে যা আপনি অর্জন করেছেন হয়তো সেটা খুব দ্রুত আপনি হারিয়ে ফেলতে পারেন यह अवश्य की करते धर्चय सब समय दीते हैं नबी मोहम्मद सल्लाक् उम्मार माजे और को्य व्यक्ति बसि पा जा बची था समान योग्यता पा जा बसर दुई बस तरटी बस ধৈর্যের সাথে এটাও ভীদের দাওয়া দিলেন শেষ পর জানেন এরপর মক্কার পরিবেশে থাকার মতো পরিস্থিতি হল না বাধ্য হয়ে তিনি কি করলেন আল্লাহ ভালো হওয়া তার নির্দেশে মক্কা ত্যাগ করে যেতে হল এটার থেকে আমাদের শিকনের বিষয় অবশ্যই আমাদেরকে সব সময় ধৈর্যের পরিচয় দিতে হবে যখন বিশেষ করে আপনারা দেশে যাবেন সেই দেশের পরিবেশ এখানকার মতো নয় এত অনুকূলে নয় সব সমস্যা সেখানে আপনাকে অবশ্যই কি করতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে আমরা যেন ধৈর্যের সাথে কোরআন সহি হাদিসের আলোকে সঠিক মন অবস্থান করতে পারি অটল থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে সেটা অভিজ্ঞতা পরিশেষে আপনাদেরকে আর একটু স্মরণ করে দিতে চাই যেটি স্মরণ করে দিয়েছেন আমাদের শেখ আবদুল্লানি সাহেব এবং আমাদের শেখ মুখলেসুর রহমান তিনি একটি সুন্দরভাবে পরামর্শ দিয়েছেন আসলে এখানে আপনারা যখন বিক্ষিপ্ত হয়ে থাকেন বিভিন্ন মিলার বিভিন্ন কোম্পানিতে যে কোনো সমস্যা হলে ছুটে আসেন এই সেন্টারে ঠিক কিনা এখানে আসে একটা সমাধান দিতে চান একটা পরামর্শ নিতে চাম তো ঠিক বাংলাদেশেও আপনি যখন যাবেন তখন এখানে যে সমস্যা পাচ্ছেন সে ধরনের পাবেন না এমনটা নয় বরং এর চেয়ে আর গুরুকুল সমস্যা পাবেন ঠিক কিনা এবং সেই পরিস্থিতি অনুযায়ী হবে সেখানেও আপনাকে একটি সেন্টারের দরকার যেখানে এসে আপনি পরামর্শ করবেন পরামর্শ নেবেন এবং সুন্দর সঠিক আপিদায় ও সঠিক পদ্ধতিতে তাহাদের কাজ চালাবেন আমরা বলবো ইনশাআল্লাহ অলম সুফানবতারা তবকে সেই সেন্টারটি হচ্ছে বাংলাদেশ জন্য যাই হাদিস বলুন হাত তাই আমরা চেষ্টা করি সাহায্য অনুযায়ী করছি হাদিসের আগকে কিভাবে আমরা সঠিকভাবে চলতে পারি অন্য কেউ চালাতে পারি এই দাওয়া কার্যক্রম চলতে পারে সেই চেষ্টা আমরা ছাত্র পক্ষে করে যাচ্ছি তবে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী অনেক সময় চেষ্টাটা যথাযথ খুব সহজেই বাস্তবায়ন করা পরিবেশে যত দ্রুত যাবে বাংলাদেশের বিশেষ করে দক্ষিণবঙ্গের পরিবেশে অত দ্রুত সম্ভব হবে না এজন্যই সেখানে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিতে হয় সহনশীলতার পরিচয় দিতে হয় আসুন আমরাও যেটা দেশে গিয়ে বিক্ষিপ্ত না হয়ে সকলে একসাথে সুন্দরভাবে দাওয়াতি কাজ করে যেতে পারি আমাদের সকলকে সেটা অভিজ্ঞ করুন সময় শেষ শুধু এক মিনিটের মধ্যে একটি কথা বলতে চাই আজকে দেখুন আমাদের দেশের অবস্থান আমাদের দেশে সবচেয়ে বেশি মানুষ মুসলিমরা হলো এক মাঝাবের অনুসারী তাই না হানাফি মাঝাবের অনুসারী বলা যেতে পারে মুসলিমদের মধ্যে এইটটি হল হানাফি অনুসারী আর বাকি টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হল অনুসারী আমি ভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ তারা সবাই এক মাসের অনুষ্ঠানে কিন্তু পরও দেখা যায় তাদের মাঝে যেন সতময় হাজারো দলে তারা বিভক্ত হাজারো দলে তারা বিভক্ত বলবেন যে হাজারো দল কেন। বড় বড় যেগুলি দল আছে সেগুলি তো আছেই এরপরও পীরের তো সংখ্যা নাই ঠিক কিনা এক একটা পীর এক একটা দল একের পীর তাহলে সেভাবে হাজারো দল রয়েছে কিন্তু আপনি যখন গিয়ে সেখানে শহীদ আকিনার কথা বলবেন শহীদ আমলের কথা বলবেন তাউিদের কথা বলবেন সন্ন্যার কথা বলবেন ওই হাজারো দলগুলির মাছে তারা সবাই এক মাথ এমন এমনকি এক দল আরেক দলকে কাঠের পর্যন্ত ফতোয়া দিচ্ছে দিচ্ছে না তাই তারাই কাভের পর্যন্ত ফতোয়া দিচ্ছে কাভের পর্যন্ত তারা ফতোয়া দেয় আর আপনি যখন সহিদার কথা বলেন সহি আমল করেন তারা দেখবে যে হাজারো দল এক প্ল্যাটফর্মে এক হয়ে কাদের কাঠ মিলিয়ে আপনার বিরোধিতা করার জন্য প্রস্তুত রয়েছে কোন ভালো লাগে নাই এ অকাল কেরকম কুমিলে সেটা দেখা কি নাই দেখা দেখি একটাই যে তারা সবাই সহি আপনার আকিদার বিরোধী আপনার আমলের বিরোধী আপনি হলেন তাদের সবারই বিরোধী তাহলে তারা হাজারো দলে বিভক্ত এবং একে অপরকে কাফের পর্যন্ত ফতোয়া দেওয়ার পরেও যদি আপনার বিরোধিতা করার জন্য এক প্ল্যাটফর্মে এক হতে পারে আজকে যারা শহী হাকিদার কিছু কিছু ভিন্নতা থাকলেও কেউ কলকাতা কাফের বলে ফতোয়া দেয়নি কি বলে ঠিক কিনা তাহলে কেন আমরা এতই থাকা সত্য তাদের বিরুদ্ধে বা শহী আকিদার প্রচার প্রসারের ক্ষেত্রে এক হতে পারবো না অবশ্যই আমাদেরকে হতেই হবে কেবল আল্লাহ আমাদের সকলকে সেভাবে চলার যেন পরস্পরের প্রতি পরস্পরে যেন এই সহিদা সহি দিন সঠিক দিন সঠিক প্রচার প্রসারে যেন আমরা সহযোগী হতে পারি আল্লাহ আমাদের সকলের আজকের এই সুন্দর আলোচনা আজকের এই সুন্দর আয়োজনে আমাদের সাহেব আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আরো যারা আছেন দায়িত্বশীল যারা আছেন স্বেচ্ছাসেবক কর্মী সকলকে আবারও আমার নিজের পক্ষ থেকে বাংলাদেশ মেয়ে যার পক্ষ থেকে জানিয়ে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের সকলকে যা খায় দান করুন আমাদের এই প্রবণ করে নিন সকলে আরো আন্তরিকতার সাথে পরস্পরের প্রতি আন্তরিক হয়ে আমাদের এই কাজ করতে পারি দাওয়া যাগ্রসর হতে পারে আল্লাহ আমাদের সকলকে সে